أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم প্রত্যেক জীবকে মৃত্যুর সাথ পেতে হবে তারপর তোমাদের সবাইকে আমার দিকে ফিরিয়ে হবে যারা ইমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে তাদেরকে আমি ও উন্নতের মধ্যে যেগুলোর তারা থাকবে চিরকাল কতই না উত্তম প্রতিদান কর্মশীলদের জন্য আলহামদুলিল্লাহ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 টিকিটের শেষ অংশটুকু জান্নাত কিংবা জাহান্নাম জান্নাত কিংবা জাহান্নাম আমাদের চূড়ান্ত গন্তব্য সেই গন্তব্যে প্রবেশ করার সাথে সাথে আমাদের শেষ অংশটুকু ছিঁড়ে ফেলা হবে আর সেটাই হচ্ছে আমাদের চূড়ান্ত গন্তব্যস্থল আমরা এই দুনিয়ার চিরস্থায়ী বাসিন্দা নই এই দুনিয়াটা কেবলই আমাদের দীর্ঘ সফরের একটা ক্ষুদ্র অংশমাত্র এ কারণে রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন এই দুনিয়াতে এমনভাবে বেঁচে থাকো যেন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 সময়ের এই পথ আমাদের জীবনের এবং আমাদের অস্তিত্বের ক্ষয় ছাড়া আর কিছুই নয় প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ডের সাথে সাথে আমাদের অস্তিত্ব আমাদের মেয়াদ ক্রমে নিঃশেষ হয়ে আসছে এই বাস্তবতাকে আমাদের বিশ্বাস করতে হবে আমরা এখানকার কেউ নই এই দুনিয়ার কেউ নই আর এই কারণেই আমাদেরকে প্রস্তুত হতে হবে মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে মৃত্যুর জন্য আর এই বিষয়টি নিয়ে আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহুত আলা আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ধারাবাহিক আলোচনা লেকচার সিরিজ আল আখিরা বা পরকালের পথে যাত্রা কিন্তু শুরুতেই জেনে নেওয়া যাক কেন আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো আমাদেরকে অবশ্যই প্রতিটি কাজের পিছনে আমাদের উদ্দেশ্য সম্পর্কে জানতে হবে এক নম্বর হচ্ছে আখিরাদের প্রতি বিশ্বাস ইমানের একটি শাখা ইমানের একটি স্তম্ভ এটা আমরা অনেকেই পড়েছি ওয়াতু মিনুনা বিল ইয়াওমিল আখির বা আখিরাতের জীবনের উপর বিশ্বাস স্থাপন করা ইমানের একটি স্তম্ভ एवं नम्बर कारण नहीं बोलते गारपाशे बर्तमान समय कैन एत यत समस्या क्यों एक् मुस्लिम से मतपान कर मुस्लिम से हम व्यविचार करूर साजे के सम्पक्त कर मिथ्या किंतु क्यों मूल समस्या क्या भलोक खेया कर देखी साइदीना ईशा रजार एक कथार दिखे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 আইসা রাজিল না বলেন আর যতক্ষণ না পর্যন্ত লোকেদের অন্তর লোকেদের হৃদয়ে আল্লাহর প্রতি আকৃষ্ট হয়েছে নত হয়েছে আকৃষ্ট হয়েছে এর পরই এসেছে হালাল এবং হারামের হুকুমগুলো এর পরই এসেছে বিধিনিষেধের হুকুমগুলো হালাল এবং হারামের হুকুমগুলো খেয়াল করলে দেখতে পারবেন আইন কানুন সংক্রান্ত বিধি বিধিনিষেধ সংক্রান্ত আয়াত মাক্যী জীবনে খুব বেশি একটা নাজিল হয়নি শরিয়ার বেশিরভাগ আইন বিধিনিষেধ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 যেন মানুষের অন্তর মানুষের হৃদয় আল্লাহ সুবহামতাল্লা প্রতি আকৃষ্ট এবং অনুগত হতে পারে যেন অজ্ঞানতা মূর্খতা এবং জাহিলিয়াতের অন্ধকারের পর্দা থেকে আমাদের মন উন্মোচিত হতে পারে এবং এর এরপরই আল্লাহ সুবহামতাল্লাহ যখন মানুষের অন্তরগুলো তৈরি হয়ে গেছে তখন আল্লাহ সুবাহতাল্লাহ হালাল এবং হারামের হুকুমগুলো প্রকাশ করেছেন इसलम सम्पर्केसलम पालन ना कर पेने अनेकणर समस्या रही है एवं अवश्य मध्य एक बड़ समस्या हमें इसलमाम सम्पर्ज्ञ आप इसलम सम्पर्केज्ञता एक बड़ समस्या कंतु ये एकमत्र समस्या बेपार्टी नये कारण आपनी देखें सबा जाने सबा जाने मत पाना हराम कंतु एर पर मानु मत पान सबा जाने सूद खावा हराम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 जतना जान्न के निजे चोखे ना देखे भलि कि जहान्न केोखिर सामने आना है ठीक तय पा जत जहान नाम आगुन ना देखे भय कर आलान जान्न ए जान नाम अर्थ और वास्तवता के खुबी गभर भाव उपलब्धि करते हैं दुनिया के बेचे चिल এই দুনিয়াতেই অবস্থান করছিলেন কিন্তু এমনভাবে বেঁচেছিলেন এমনভাবে অবস্থান করছিলেন যেন তিনি নিজের চোখের সামনে জান্নাত এবং জাহান্নামকে দেখতেন এবং অনুভব করতে পারতেন এটাই হচ্ছে ইমান আমরা ব্যক্তি এবং সমাজ জীবনের পরিবর্তনের প্রসঙ্গ কিছু আলোচনা করেছি চলুন সেই আলোচনায় আবার ফিরে যাই ১৯৩০ সালে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান আমেরিকা তাদের কংগ্রেস মত নিষিদ্ধ করে এবং মদ নিষিদ্ধ করার জন্য তারা একটি আইন পাস করলো। সুমান মুসলিম কিংবা অমুসলিম সকলেই বুঝতে পারে যে এই সমস্ত বিষয়ে মত পান করা এগুলো শরীরের জন্য ক্ষতিকর সমাজের জন্য ক্ষতিকর এবং আমেরিকা সেই কারণে উনিশশো সালে কংগ্রেসে আইন পাস করার মাধ্যমে মতকে নিষিদ্ধ করে দিল আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে আমেরিকান সরকার এই আইনকে বাস্তবায়ন করার উদ্যোগও নিল কিন্তু এই ঘটনার পর এই আইনকে বাস্তবায়ন করতে গিয়ে প্রায় পাঁচ লক্ষ লোক কারাবন্দী হলো মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় হলো এই আইন বাস্তবায়নের কারণে হত্যাকাণ্ডের শিকার হলো খুন হলো হাজার হাজার লোক সবচেয়ে মজার ব্যাপার হলো যে মদ নিষিদ্ধ করার কারণে আইন পাশ করা হলো সেই মদ খাওয়ার পরিমাণ কমলই না উপরন্তু লোকজন নিজেদের ঘরে নিজেদের বাড়িতে মদ তৈরি করতে শুরু করলো এবং মদ উৎপাদনের এই প্রক্রিয়া বেশ অস্বাস্থ্যকর ফলে নানা রকম অসুখ বিসুখ ছড়িয়ে পড়তে লাগলো এবং চার বছরের এই দুর্বিশহ সময়ের পর আমেরিকান সরকার এই আইনকে বাতিল করতে বাধ্য হল কথিত পরাক্রমশালী আমেরিকা এই আইনকে প্রয়োগ করতে পারল না বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতি তাদের সবচেয়ে শক্তিশালী আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমেও এই মদ নিষিদ্ধ করতে ব্যর্থ হল এবারে আসুন আমরা আরেকটি ঘটনার দিকে ফিরে যাই চোদ্দশো বছর আগে যখন জিব্রাহিল আলাইসাল্লাম রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে শুধুমাত্র একটি আয়াত নিয়ে হাজির হলেন যেখানে আল্লাহ বলছেন হে মুমিন এই যে মদ জুয়া প্রতিমা এবং ভাগ্য নির্ধারক তীর সমূহ এগুলো শানের অপবিত্র কাজ ছাড়া আর কিছুই নয় অতএব এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও মদের উপরে নিষেধাজ্ঞা জারি করে এই একটিমাত্র আয়াত আল্লাহর পক্ষ থেকে রাসুল উল্লাহ সাল্লাহ সালামের কাছে না দিল হলো রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম কোনো পুলিশ বাহিনী সেনাবাহিনী কিংবা ন্যাশনাল গার্ডের সহায়তা ছাড়াই সাহাবাদের কাছে একটিমাত্র আয়াত তিলাওয়ত করে শোনালেন এবং সাহাবারা এটা শোনা মাত্র রাস্তায় বেরিয়ে পড়ে ঘোষণা করলেন মদ খাওয়ার কোনো বৈধতা আর ইসলামে নেই মদ খাওয়ার কোনো বৈধতা ইসলামে আর নেই আনাস ইবনে মালিক রাজিয়াল তাল আনহু তিনি বলছেন আমি কয়েকজন সাহাবাকে মদ পরিবেশন করছিলাম এবং আমরা তখন শুনলাম রাস্তায় ঘোষণা দেওয়া হয়ে মদ খাওয়া এখন থেকে হারাম সাথে সাথে আমি হাত থেকে মদের জগকে ছুঁড়ে ফেলে দিলাম এবং সাহাবারা সকলেই হাত থেকে মদের গ্লাস ফেলে দিলেন যাদের মুখে মদ লেগেছিল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 প্রয়োজন হলো না কোনো আইন প্রয়োগকারী সংস্থা বা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার খরচের কাউকে জেলে বন্দি করার প্রয়োজন পড়ল না বাস্তবায়িত হয়ে গেল আল্লাহর হুকুম কিন্তু কেন কিভাবে একই আদেশ চোদ্দশো বছর আগের মদিনাতে কাজ করলো কিন্তু অত্যাধুনিক আমেরিকান যুক্তরাষ্ট্রে কেন এই আ কাজ করল না এখানে মূল পার্থক্যটা ছিল ইমানে এবং তাকুয়ায় এবং আমাদেরকেও মাধ্যমে আদেশ নিষেধ মানার জন্য তৈরি করতে হবে আর এটা তখনই সম্ভব হবে যখন আমরা আখিরাতের ব্যাপারে চিন্তা করব। আখিরাত সম্পর্কে জানব এবং কথা বলব তো আমরা আমাদের এই আলোচনা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 আল্লাহর সত্তা ব্যতীত সব কিছু ধ্বংস হয়ে যাবে বিধান তারই এবং তোমরা তারই কাছে প্রত্যাবর্তিত হবে প্রত্যেকটা কিছুর একটি সমাপ্তি আছে পরি আছে ধ্বংস আছে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 প্রত্যেককেই এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করা থেকে কোনো একজন ব্যক্তি কোনো একটা প্রাণীও ব্যতিক্রম হবে না এবং আমাদের এই মৃত্যু কবে হবে সেটাও পূর্ব নির্ধারিত আল্লাহ মহাম্ম কুরআনে বলেন আর আল্লাহর হুকুম ছাড়া কেউই মরতে পারে না এবং সেই জন্য একটা সময় নির্ধারিত রয়েছে আল্লাহ হুকুম ছাড়া কেউই মরতে পারে না এবং সেই জন্য একটা সময় নির্ধারিত প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে যখন তাদের সেই মেয়াদটি চলে আসবে তখন তারা না এক মুহূর্ত যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে। আল্লাহ এমন কিছু লোকের সম্পর্কে কুরআনে আমাদেরকে বর্ণনা করছেন যেই সমস্ত লোকেরা মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করছিল আল্লাহ সুহামতাল্লাহ কুরআনে বলতেন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 নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর অনুগ্রহকারী কিন্তু অধিকাংশ লোক সুক্রিয়া প্রকাশ করে না রাসুলুল্লাহ সাল্লা উলাইসাল্লামের স্ত্রী উমুল মকমিন উম্মে হাবিবা রাজি আনহা তিনি একদিন দোয়া করছেন এবং তিনি দোয়া করছিলেন এ আল্লাহ আমার স্বামী রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের দ্বারা আমাকে উপকৃত করুন তাকে একটি দীর্ঘ জীবন দান করার মাধ্যমে আমার পিতা আবু সুফিয়ানের দ্বারা আমাকে উপকৃত করুন তাকে একটি দীর্ঘ জীবন দান করার মাধ্যমে এবং উম্মে হাবিবা রদুল্লা তাল্হা আরও দোয়া করছিলেন এবং আমার ভাই মোয়াবিয়ার দ্বারা আমাকে উপকৃত করুন তাকে একটি দীর্ঘ জীবন দান করার মাধ্যমে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম এই দোয়ার কথা শুনলেন এবং তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে বললেন তুমি আল্লাহর কাছে এমন একটা বিষয়ের প্রার্থনা করেছ যেটা তিনি আগেই তোমার জন্য নির্ধারিত করে রেখেছেন তিনি তোমাদের দিন নির্ধারিত করে দিয়েছেন এবং রিজিক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 আর সুল্লা সাল্লা স্লাম তাকে বললেন তুমি যদি আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে এবং কবরের আজাব থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করতে সেটা তোমার জন্য অধিকতর মঙ্গলজনক দোয়া হতো আমরা আমাদের জন্য আমাদের পিতামাতা ভাইদের জন্য দীর্ঘায়ু কামনা করে দোয়া করি বলে থাকি যে আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুন অথচ আমরা কে কয়দিন দিন দুনিয়াতে অবস্থান করবো কে কয়দিন দিন দুনিয়াতে অবস্থান করবো সেটা পূর্ব নির্ধারিত এবং এটা কখনোই পরিবর্তন হওয়ার নয় আর এই মৃত্যুর আগমন হবে কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই মৃত্যু হবে ঠিক সেখানে যেখানে আল্লাহ সু মাহমুতাল্লাহ এই মৃত্যুকে আপনার জন্য নির্ধারিত করে রেখেছেন আমি আপনাদেরকে একটা বাস্তব ঘটনা বলতে যাচ্ছি এবং এই ঘটনাটি ঘটেছিল সৌদি আরবের রিয়াদে একটি বিল্ডিং নির্মাণাধীন সপ্তম তলায় কনস্ট্রাকশনের কাজ করছিল একজন কর্মী এবং হঠাৎ করে সে সেই সাততলার উপর থেকে পড়ে গেল। সেখানে কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা ছিল না ফলে সে সোজা এসে ফুটপাতের উপর পড়ল। ভেবে দেখুন সপ্তম সপ্তমতলা থেকে একটা মানুষ সোজা এসে পড়েছে রাস্তার ফুটপাতে শক্ত কংক্রিটের উপর সিমেন্টের উপরে পড়ল পথচারীরা সাথে সাথে সেই দিকে ছুটে গেল। তারা ভাবল যে সেই লোকটা মারা গেছে নির্ঘাত মারা গেছে চার দিক থেকে লোকজন দৌড়ে আসলো কিন্তু সুফহান আল্লাহ সবাইকে অবাক করে দিয়ে সেই লোকটি নিজের পায়ের উপর ভর করে দাঁড়িয়ে পড়ল এবং তার কিছুই হয়নি সে লাভ দিয়ে আনন্দে খুশিতে দাঁড়িয়ে পড়ল সে খুশি সে ধারণা করেছিল যে সে এই মুহূর্তে মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে আল্লাহ নিশ্চয়ই তাকে একটি দীর্ঘ জীবন দান করেছেন আল্লাহ সুবহাম্মা তাকে বাঁচিয়ে দিয়েছেন সবাই অবাক বিশ্বয়ে তার দিকে তাকিয়ে থাকলো কীভাবে সম্ভব এবং লোকটি এতটাই আশ্চর্য আর আনন্দিত হল যে সেই সেই সময়ে সেই স্মরণীয় মুহূর্তেকে উদযাপন করতে উপস্থিত সমস্ত লোকদেরকে দাওয়াত দিল এবং ড্রিঙ্কসের আমন্ত্রণ জানালো প্রত্যেককে পানীয়ের আহ্বান করল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 কিছু মুহূর্ত পরই রাস্তার মাঝখানে মালাকুল মাউতের সাথে তার দেখা হওয়ার অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা ছিল এইরকম আরও একটি ঘটনা আছে মিশরে কয়েক বছর আগে একটি ভূমিকম্প হয়েছিল এবং বেশিরভাগ মিডিয়াতে এই খবরটি এসেছিলো সেখানে একজন লোক সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পরে অনেকদিন বেঁচে ছিল যদিও বা বেঁচে থাকার মতো কোনো অবস্থায় সেখানে ছিল না কোনো খাদ্য ছিল না কিন্তু সে বেঁচেছিল কারণ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 एम होते ही मृत्यु ठीक आपनार्जन एस अवस्थान करपेक्षा कर ट पानी एवं कत कत हटात कर कत आकस्कर् मृत्यु देखा अपनी पे पर तर सब भलो उदाहरण दीते गए कैक बचर आगे भारत घटे जावा दोध्वस्त हो जाटना सेमान एक सऊदी एयरलैंसर और अपरिटी इक्रेनियान एयरलैइर तर मध्य मुखोमुखी संघर्ष घटल ভেবে দেখুন দুটি বিমানের মধ্যে যখন এভাবে সংঘর্ষ হয় তারা প্রায় ষোলোশো মাইল বেগে পরস্পরের সাথে ধাক্কা খায় এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই মৃত্যুর সামনে এসে হয় রাস্তাঘাটে আমরা যখন দেখি যে হাইওয়েতে যখন সাধারণত দুর্ঘটনাগুলো ঘটে তখন লোকজন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে সেখানে উরন্ত অবস্থায় আসমানে ভেবে দেখুন ষোলোশো মাইল বেগে দুইটি বিমানের মুখোমুখি দুর্ঘটনা তাহলে আমাদের প্রত্যেকের কতটা কাছে হতে পারে এই মৃত্যু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 সুখ শান্তি বিনাশকারী রাসুল্লাহ সাল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো কারণ মৃত্যু হচ্ছে আল মাউতু হক আল মাউতু হক অর্থাৎ মৃত্যু হচ্ছে সত্য এবং বাস্তবতা মুসলিম কিংবা অমুসলিম এই মৃত্যুকে কেউই অবিশ্বাস করে না কিন্তু এর পরও ইমাম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 সে মন্তব্য করেছিল মৃত্যুর পর আমার কিছুই হবে না এবং মরে গেলে আমার লাশ শুধুমাত্র মাটিতে পচে যাবে তার সেই তথাকথিত জ্ঞান কোনোই কাজে আসেনি কারণ আমরা একটা মানুষকে যতটাই বুদ্ধিমান কিংবা জ্ঞানী মনে করি না কেন তার বুদ্ধিমত্তা প্রকৃতপক্ষে শূন্যের কোঠায় যদি না সে মৃত্যুর পরের জীবনকে বিশ্বাস করে যদি সে আখিরাতকে অবিশ্বাস করে তার বুদ্ধিমত্তা তাকে কোনোই উপকার দিতে পারেনি এবং কোনোই কাজে আসেনি এবং আল্লাহ সুবাহ তাহলে এই প্রসঙ্গেই বলছেন তারা আরো বলবে যদি আমরা শুনতাম অথবা আকল খাটাতাম বুদ্ধি খাটাতাম তাহলে আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না দেখুন তারা বলছে যদি আমরা বুদ্ধি খাটাতাম আকল খাটাতাম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 আল্লাহ সুমতলা আমাদেরকে বলে দিয়েছেন কেন তিনি আমাদেরকে এই বুদ্ধি এবং মেধা দিয়েছেন আল্লাহ তোমাদেরকে তিনি দিয়েছেন করণ চক্ষু এবং অন্তকরণ। কিন্তু তোমরা সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো অর্থাৎ যেন আমরা আল্লাহ সুমতালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি সে কারণেই আল্লাহ সুমতাল্লাহ আমাদেরকে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 এটি মৃত্যুর একদম পর্যায় এবং এই পর্যায়ে মৃত্যুর পবিত্র কুরআনে বলছেন যখন তোমাদের কারো মৃত্যু চলে আসে তখন আমার প্রেরিত ফেরেস্তারা তার আত্মা হস্তগত করে নেয় যখন তোমাদের কারো মৃত্যু চলে আসে তখন আমার প্রেরিত ফেরেস্তারা তার আত্মাকে হস্তগত করে নেয় আলহিদার পর্যায়ে যখন মালাকল মাউত অবতরণ করে তখন মৃত্যুর দিকে অভিমুখ ব্যক্তি মৃত্যুর দিকে যাত্রা শুরুকারী ব্যক্তি তাকে ঠিক দেখতে পায় আল্লাহ রাসুল সাল্লাম বলেন মুমিন ব্যক্তি যখন দুনিয়া ত্যাগ করে এবং আখিরাতের দিকে যেতে থাকে তখন ফেরেস্তারা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 সেই মৃত্যুর মুহূর্তে এসে উপস্থিত হবে তখন মৃত্যুর অন্ধকারসে শক্ত একটি কাফনের কাপড় নিয়ে তার কাছে এবং ভয়ঙ্কর চেহারা নিয়ে তার কাছে আগমন করবেন এবং সেই খস খসে কফিন আমদানি করা হবে জাহান নাম থেকে তার পাশে এসে বসে মালাকুল মাউদ বলবেন হে পাপি আত্মা খবি সত্তা আল্লাহ সুবাহ তাহলার ক্রোধ এবং শাস্তির দিকে তুমি ছুটে আসো তাকে বলা হবে যে তোমাকে এখনই আসতে হবে এবং তোমার জন্য আল্লাহ ক্রোধ অপেক্ষা করছে আল্লাহ অপেক্ষা করছে যখন মৃত্যুর এবং সে কিছুতেই বের হয়ে আসতে চাইবে না মৃত্যুর ফেরেস্তা তখন তার সেই আত্মাকে ধরে ফেলবেন এবং টানতে টানতে বের করে নিয়ে আসবেন এবং রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এই ভয়ঙ্কর অবস্থাটি হবে ঠিক তেমনই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 ভয়ঙ্কর সেই মৃত্যুর মুহূর্তে এ কারণে আল্লাহ সেই মৃত্যুর এবং তাদেরকে চিন্তিত থাকবে আল্লাহ সুহামতাল্লাহ পবিত্র কুরআনে এই সুসংবাদ দিয়ে বলছেন নিশ্চই যারা বলে আমাদের পালন কর্তা আল্লাহ এরপর তাতেই অবিচল থাকে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 कैदुसवाद प्रदान आल्लासुहला जरा रब हम एर पर ही कथार ऊपर दृढ़ अर्थात एरा हे से ही समस्त लोक जरा आल्लासुब महम्ला के रब हिसाब से स्वीकार कर दिन प्रतिष्ठित अवस्था छिल दिन सरल पथ सर मुस्तिम बद दिए तरा डने किबा बथे चलार को अपचेषा करी সপ্তাহে একদিন মসজিদে আর বাকি ছয় দিন অন্যান্য স্থানে ফুর্তি করে নাচ গান করে তারা কাটিয়ে বেড়ায়নি এবং শুধুমাত্র রমজানে এসে কিছুদিন মসজিদে সময় দিল ইতে কাফে লাগালো রোজা রাখল বাকি সময়টা বছরে মদ খেয়ে কাটালো এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই কথাগুলো বলা হয়নি এবং যারা ছিল পাপাচারী ব্যক্তি তাদের সেই মৃত্যুর ভয়ঙ্কর মুহূর্তে কি পরিণতি হবে সম্মুখীন আর যদি তুমি দেখো আর যদি তুমি দেখতে যখন ফেরেস কাফেরদের জান কবচ করে প্রহার করে প্রহার করে তাদের মুখে এবং তাদের পশ্চাৎ দেশে আর বলে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 तुम्हारेफल हिसाब से आल्ला तुम्हारे कोचार करिए फलस्वरूप आज के तुम्हारे भयंकर अवस्था आता बीन रबाह मृत्यूर कथा स्मरण कर मध्य तीन उपकार रे ता जिलोत्ताउबाह तऊबार दिखे मनोनिवेश तऊबार्ति आग्रह हवा और दुई नम्बर हम আর রিদা বিল কালিল অল্পে তুষ্ট থাকার মানসিকতা অল্পে সন্তুষ্ট হওয়া এবং তিন নম্বর হচ্ছে দুনিয়ার আশাকে ছোট রাখা দুনিয়ার জন্য ব্যস্ততা এবং পেরেশানিকে কমিয়ে দেওয়া প্রথম বিষয়ে বিষয় তাওবা বা তওবার দিকে মনোনিবেশ করা আপনি যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করেন এবং আখিরাতের কথা ভাবেন তাহলে এর জন্য অবশ্যই প্রস্তুতি গ্রহণে উৎসাহ পাবেন এবং তওবা করার দিকে বেশি বেশি ছুটে যাবেন দ্বিতীয় বিষয়ে আর রৃদাবিল কালিল অল্পে সন্তুষ্ট থাকা आल्ला सुला आप जटाई प्रदान करबें से ही अपनी खुशी थकबें और तृप्त थकबें कारण आनी जान दुनिया हे एक अस्थायी क्षणस्थायी आवासणे एखे कि नहीं आपना के खूब बसि प्रेशानी होते हैं हो आल्ला सुहमला आपटाई प्रदान करबें सन्तुष्ट थ मृत्यू कथा स्मरणर मध्य तीन नम्बर उपकार हुनियार जो व्यस्तता और पेसानी कमे आसा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 কোন কিছুই আদম সন্তানের অন্তরকে পরিতৃপ্ত করতে পারে না অর্থাৎ মৃত্যু পর্যন্ত আদম সন্তান যত বড় সম্পদ যত বিলাস লাভ করুক না কেন তার নতুন চাহিদা সৃষ্টি হবে এবং এই চাহিদা মৃত্যু ছাড়া কোনো কিছুতেই পরিপূর্ণ করা সম্ভব নয় এবং এই কবরের ধুলাবালি ছাড়া কোনো কিছুই আপনার সেই লোভকে সামলাতে সক্ষম নয় কারণ মানুষ যখন মরে গিয়ে ধুলাবালিতে পরিণত হয় তখনই তার সমস্ত চাওয়া পাওয়ার হিসাব শেষ হয়ে আসে আমরা বলছিলাম যে মানুষ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 এই যুদ্ধগুলো মূলত গণমানুষের স্বার্থে নয় বরং হাতে গোনা কিছু লোকের স্বার্থ উদ্ধারের জন্য তারা যুদ্ধ করেছে কোনোভাবেই এগুলো আমার এবং আপনার অধিকার আদায়ের জন্য তারা করেনি বরং গুটি কয়েক লোক যারা তাদের প্রভাব প্রতিপত্তিকে কাজে লাগিয়ে সুবিধা আদায় করতে সব সময় তৎপর ছিল যদিও আমরা এখানে আমাদের আলোচনাটি কসবো চেসনিয়া, বসনিয়া বোস নিয়া কিংবা কুয়ের যুদ্ধের কারণ নিয়ে আমরা আলোচনা করতে বসিনি কিন্তু আপনি দেখবেন যে এই সমস্ত যুদ্ধগুলো হচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠার পতাকাতলে কিন্তু বাস্তবে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 এই অবস্থাকে বলা হয়ে থাকে সাকরাতুল মাউত বা মৃত্যু যন্ত্রণার একটি শব্দের অর্থ সাকরা শব্দের অর্থ আল্লাহ আল্লাহতলা বলেন যে মৃত্যু যন্ত্রণা নিশ্চিত আসবেই এ থেকে তুমি যতই তাল বাহানা করতে না কেন মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে এ থেকে তুমি যতই তাল বাহানা করতে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 নিজের মুখমন্ডল মাসেহ করতেন এবং বলতেন লা লা ইল্লাল্লাহ সাকারাত নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা বড়ই কঠিন স্বয়ং মৃত্যুর এই প্রবল যন্ত্রণা অনুভব করেছেন এতটাই তীব্র ছিল যে তাকে একটি বাটিতে হাত ডুবিয়ে নিয়ে মুখমণ্ডল মাসেহ করে নিজেকে শীতল করে নিতে হয়েছে এবং তিনি বলেছেন সেই মুহূর্তে মৃত্যু যন্ত্রণা বড়ই কঠিন মৃত্যু যন্ত্রণা বড়ই তীব্র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 আর তুমি যদি দেখতে পেতে যখন অন্যায়কারীরা মৃত্যু থাকবে এবং ফেরেজ তাদের দিকে হাত বাড়াবে এবং তারা বলবে বের করো তোমাদের অন্তরাত্তা। আর তোমাদেরকে দেওয়া হবে শাস্তি যেহেতু তোমরা আল্লাহর বিরুদ্ধে বলে চলেছিলে সত সীমা ছাড়িয়ে বের করো তোমাদের অন্তরাত্মা আজ তোমাদেরকে দেওয়া হবে লাঞ্ছনা শাস্তি যেহেতু তোমরা আল্লাহর বিরুদ্ধে বলে চলেছিলে শততার সীমাকে ছাড়িয়ে লঙ্ঘন করে আর তোমরা তার আয়াত সমূহে অহংকার পোষণ করতে এই মৃত্যু যন্ত্রণা সবাইকেই ভোগ করতে হবে কিন্তু সবার জন্য এটা সমান হবে না এই তীব্রতা সমান হবে না যারা অবিশ্বাসী কিংবা কাফির তাদের এই যন্ত্রণা হবে সবচেয়ে বেশি তবে হ্যাঁ অবশ্যই এমন কিছু মানুষ থাকবেন যাদের ব্যাপারে বলা হয়েছে তাদের কোনো প্রকার মৃত্যু যন্ত্রণা অনুভব হবে না তারা কারা আল্লাহ রাসুল সাল্লাহাম বলেছেন আর সুহাদা বা শহীদগণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন শহীদদের মৃত্যু যন্ত্রণা হবে কেবল একটা পিপ্রের কামড়ের মতো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 নিজেকে সংশোধন করার জন্য তৌবা করার জন্য ফিরে আসতে চায় অথচ আমরা বর্তমানে অবস্থান করছি কিন্তু তবা করার দিকে আমাদের কারো মনোযোগ নেই আগ্রহ নেই আল্লাহ বলছেন যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে হে আমার পালন কর্তা আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি করিনি যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি করিনি আল্লাহ সুহামতাল্লাহ বলছেন যে কাল্লা না এটা তো তার একটি কথার কথামাত্র আল্লাহ সুমতাল এই দাবিকে খারিজ করে দিয়ে বলছে না এটা তো তার একটি কথার কথামাত্র এবং তার সামনে রয়েছে বারজাক সেই দিন পর্যন্ত যখন তাদেরকে পুনরুত্থান করা হবে তাদের হাসর হবে সেই দিন পর্যন্ত তাদের সামনে একটি পর্দা এবং বার্জাক কেলা সুমাত্লা স্থাপন করবেন তাদেরকে আমাদেরকে একটি দুনিয়াতে সুযোগ দেওয়া হয়েছিল যেই সমস্ত মানুষেরা দুনিয়াতে ফেরত আসতে চাইবে তাও করার জন্য আল্লাহ সু মহাম্মতোলা তাদেরকে দুনিয়াতেই সুযোগ দিয়েছিলেন কিন্তু তারা সেই সুযোগকে গ্রহণ করেনি এখন মৃত্যুর পর অনেক দেরি হয়ে গেছে তারা ইচ্ছা করবে দুনিয়াতে ফেরত এসে ভালো কাজ করার জন্য ইচ্ছা করবে তাও করার জন্য কাঠোররা ইচ্ছা করবে মুসলিম হওয়ার জন্য আল্লাহ সু মহাম্মতাল্লাহ বলছেন না কাল্লা তারপর আল্লাহ বলছেন তাদের আর তাদের পেছনে ফিরে যাওয়ার মধ্যে একটি পর্দা বা বারজাক স্থাপন করা হয়ে গেছে এখন অনেক বেশি দেরি হয়ে গেছে আমরা প্রত্যেকেই ক্রমশ সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেই মৃত্যুর নির্ধারিত মুহূর্তের দিকে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে এগিয়ে যাচ্ছি এবং যে কোনো দিন যে কোনো একটা দিন যে কোনো একটা মুহূর্তে আমাদের সামনে সেই বাধার দেয়ালে সে পড়ে যাবে আমাদের পেছনে আর ফিরে যাওয়ার কোনো পথ থাকবে না এবং সেদিন আর পেছনে ফিরে যাওয়ার কোনো পথ খোলা থাকবে না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 লি লীলথীন মিল করিব তোমি করিব وَكَانَ তু বুহি লহিমিম অবশ্যই الله তাদের তওবা কবুল করবেন যারা ভুল বসত মন্দ কাজ করে এরপর অনতি বিলম্বে সাথে সাথে সেই সমস্ত লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন এবং আল্লাহ মহা জ্ঞানী রহস্যবিদ আল্লাহ আল্লাহ বলছেন তুবুনা মিন কারিব বা অনতি বিলম্বে বা অনতি বিলম্বে ইবনে কাসির রহিম এই শব্দটির ব্যাখ্যা দিয়েছেন কতটুকু তাড়াতাড়ি করলে বা কতটুকু অনতি বিলম্বে তবা করলে সেটা কবুল হবে ইবনে কাসির রাহেমাল্লা বলেছেন আল গারগরা এর আগ পর্যন্ত তবর দরজাকে আলোচ মতলা উন্মুক্ত রাখবেন খোলা রাখবেন আল গারগরা কি আল গারগরা হচ্ছে সেই সীমা বা সেই মুহূর্তে যখন একজন মানুষের দেহ থেকে তার রুহ দেহ ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিয়ে নেয় সেই মুহূর্ত পর্যন্ত কেবল কোনো একজন ব্যক্তির তবা কবুল হতে পারবে এবং এটা কি আলোচ মতলা বলেছেন ইয়াতুবউনা মিনকা রিব বা অনতি বিলম্বে যারা তবা করে তাদেরকে আলোচনা মহাতালা ক্ষমা করবেন এবং আলোচ মতালা আরও বলছেন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 এবারে আমি বিশ্বাস করে নিচ্ছি যে কোনো মাবুদ নেই তাকে ছাড়া যার উপর ইমান এনেছে বনি ইসরাই বস্তু তো আমিও তারই অনুগতদের মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ তার এই কথার জবাবে বলেছেন এখন এমন কথা বলছো অথচ তুমি ইতোপূর্বে নাফরমানি করেছিলে এবং পথভ্রষ্টদেরই অন্তর্ভুক্ত ছিলে ছিল আদমত তার সেই তওবাকে গ্রহণ করেননি কারণ আত্মা দেহ ত্যাগের প্রস্তুতি নেওয়ার আগে রুহ যখন দেহ ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করে তার পূর্ব মুহূর্তে সে এই তওবা করেনি আমরা দেখেছি যে এই মৃত্যু কোনরূপ পূর্ব ঘোষণা ছাড়াই চলে আসে কোনো প্রকার আলটিমেটাম দেওয়া হয় না মৃত্যু ফেরেস্তা সেই নির্ধারিত মুহূর্তের আগে কোনো ধরনের পূর্ব সংবাদ নোটিশ ছাড়াই এসে হাজির হবে এবং যখন মালাকল মাউদ চলে আসবে তখন সেই নির্ধারিত সাক্ষাৎকে বাতিল করে দেওয়ার বিন্দুমাত্র সুযোগ আপনার হাতে নেই আপনি যতই চেষ্টা করুন না কেন যেভাবেই চেষ্টা করুন না কেন এটাকে ফিরিয়ে দেওয়ার আর কোনো সুযোগ নেই এবং আমাদের অবশ্যই এই বিষয়টিকে নিয়ে ভালোভাবে চিন্তা করা দরকার যদি মৃত্যু কোন ধরনের আগাম সংবাদ না দিয়েই আমাদের কাছে এসে হাজির হয় তাহলে আমাদের তওবা করার সঠিক সময়টা কখন যদি মৃত্যু কোনরূপ পূর্ব সংবাদ না দিয়েই আমাদের কাছে এসে হাজির হয় তাহলে আমাদের তওবা করার সঠিক সময়টা কখন আল্লাহ সুবাহুর আনে বলছেন تَخْشَعَ قُلُوبُهُم لِذِكْرِ اللَّهِ وَمَا نَزَلَ مِنَ الْحَقِّ وَلَا يَكُونُوكَ الَّذِينَ أُوتُ الْكِتَابَ مِنْ قَبْلُ فَطَالَ عَلَيْهِمُ الْأَمَدُ فَقَسَتْ قُلُوبُهُمْ وَكَثِيرٌ مِّنْهُمْ فَاسِقُونَ جَرَا مُمِنْ قَادِرْ جَنَّكِ أَلَّارِ شَرُنِهِ اَبُنْ جَي شَتَّ نَازِيلُ ه তার কারণে অন্তর্গুলো বিগলিত হয়ে যাওয়ার সময় আসেনি তারা হয়েছিল তাদের অধিকাংশই পাপাচারী আল্লাহ মোহাম্মতাল বলছেন যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে হক সত্য নাজিল হয়েছে তার কারণে অন্তর্গুলো বিগলিত হয়ে যাওয়ার সময় এখনো আসেনি এবং এখনি ঠিক এই মুহূর্তে মুমিনদের জন্য তবা করার সঠিক সময় কারণ বলা হয়েছে ইয়নি ইয়নি মানে হচ্ছে ঠিক এখনি এই মুহূর্তে বৃদ্ধ হয়ে বার্ধক্যে যাওয়ার পরে তখন নয় আপনি যদি কোরআন পড়েন তাহলে দেখবেন যেই সমস্ত আয়াতে কিয়ামতের দিনে লোকেদের আফসোস আর তচিৎকারের কথা এসেছে তার পেছনের কারণটা হচ্ছে তাসভি তাসবি তাসবি মানে হচ্ছে গরিমসি করা বা কালক্ষেপণ করা কিয়ামতের দিনে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 সেই ভয়ঙ্কর মৃত্যুর মুহূর্তে যখন সে ভীতিকর অবস্থায় থাকে যেহেতু সে মৃত্যুর যন্ত্রণা অনুভব করে এবং মৃত্যুর ভয়ে ভীত থাকে আতঙ্কিত অবস্থায় থাকে যার কারণে সে সারা জীবন ধরে সে মৃত্যুকে অপছন্দ করে এসেছে কিন্তু একজন মুমিন ব্যক্তি যখন সে মৃত্যুর মুহূর্তে পৌঁছে যায় তখন তার কাছে মালাকুল মাওদ একটি সংবাদ পৌঁছে দেন এবং সেই সংবাদটি হচ্ছে যে আল্লাহ সুহানহতাল তার উপরে সন্তুষ্ট এবং আল্লাহ তাকে সম্মানিত করবেন এটা শুনে সেই মুহূর্তে তার কাছে সবচেয়ে প্রিয় হবে যে সে সামনের দিকে এগিয়ে যাবে মৃত্যুর দিকে এগিয়ে যাবে এবং আল্লাহর সাথে সাক্ষাৎকে সে ভালোবাসবে এবং আল্লাহ তার সাথে সাক্ষাৎকে ভালোবাসবেন কিন্তু যখন কাফেররা মৃত্যুর কাছাকাছি এসে উপস্থিত হবে তখন তাকে বলা হবে আল্লাহ তোমার উপর রাগান্বিত এবং আল্লাহ তোমাকে শাস্তি দেবেন এই ভয়ঙ্কর সংবাদ শোনার পর একজন কাফের একজন পাপি ব্যক্তি কিছুতেই মরতে ইচ্ছা প্রকাশ করবে না এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে সে ঘৃণা করতে শুরু করবে ভয় করতে শুরু করবে এবং অপছন্দ করবে এবং এই কারণে আল্লাহ সুহান তালাও সেই ব্যক্তির রুহের সাথে দেখা করতে অপছন্দ করবেন এমনকি মৃত্যুর পর যখন জানাজার সালাতের পর কাঁধে করে লাশ বহন করে নিয়ে যাওয়া হয় তখন একজন মুমিন ব্যক্তি কি বলবে একজন মুমিন ব্যক্তি বলবে আমাকে যত দ্রুত সম্ভব নিয়ে যাও যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যাও আর একজন পাপাচারী ব্যক্তি বলবে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ পাপাচারি ব্যক্তি বলবে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ রাসুল্ল সাল্লা সাল্লাম বলেছেন যে এই ভয়ঙ্কর চিৎকার এক মানুষ ছাড়া এবং গিন ছাড়া প্রত্যেক প্রাণী এই কথাগুলো শুনবে এবং মানুষ যদি এই কথাগুলো শুনতে পেত তাহলে তারা ভয়ে কবর দেয়া বন্ধ করে দিত এবং তারা ভয়ে মরে পড়ে থাকতো আসাদ বা হচ্ছে সেই প্রচন্ড ধাক্কা আচমকা ধাক্কা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 আমি আল্লাহর কাছে আবেদন করতাম যেন তোমরা কবরবাসী সেই চিৎকার এবং আওয়াজকে শুনতে পাও কিন্তু আমি ভয় করি সেই আওয়াজ শুনলে তোমরা আর কেউই মৃত ব্যক্তিকে কবর দিতে সাহস করতে না। কিন্তু আমি ভয় করি যে তোমরা সেই আওয়াজ শুনলে কেউই মৃত ব্যক্তিকে কবর দেওয়ার সাহস করতে না। করতেনা মুহাম্মদিমন